সম্পূর্ণ ডকুমেন্টটি পুরুন এবং যদি আপনি অংশগ্রহণকারী নির্দেশিকায়ের বিষয়বস্তুর সাথে সম্মত হন তবে ডান পাশে থাকা বক্সটি চেক করুন আমরা সোমবারের পরিচিতিমূলক লাইভ সেশনে কিছু বিশ আলোচনা করব